বুজুরগানে আলারবীন রমজানে আমাদের জানেন কুর্বানি নিলেন আজ এই দিলভাৎ মাদের কোরবান কিছুটা হার লেগেছেন তাদের তো মাদের অনেক বড় কুর্বান একসাথে আড়াই লক্ষ টাকা যারা দেখতে পারে নাই তাদেরও বিশ্ব টাকা অনেকের গেছে আল্লাহকে আদিবোশী করার জন্য مالوں کو باریکیٹ کرے اداء کے ضمن اللہ ایک سخت کرے اداء اور ضمن اللہ رب تعالی نے یہ سخت لکھتے ہیں আমার জন্য জান মালের প্রমাণিত করবে আমি তাদের জন্য হেদায়ত দরজা হেদায়ত দরজা মানে জানতে দুনিয়াতে যেটাকে হৃদয়ত দরজা বলা হয় হৃদয় রাস্তা বলা হয় যে রাস্তা হবে দুনিয়াতে যে মুস্তিম এ চলতে পারবে সে আর এই কারণে শিক্ষায় পড়বে মোনার কাজ করলে মানুষ পড়ে যায় গাড়ি করে পড়ে যায় আর করতে পারে মানুষ এরকম মোনা মুনা করা যখন তো বা না করে आल्ला ठीक ना पाए के तो एक जो, नो जो दुनिया जगत ना पुष्छना एक शिक्षा बढ़ल तो निजे पड़ेगा चले गलय दिए আল্লাহকে নারাজ করে রাস্তার থেকে আউট হল ওই জন্য পুলার থেকে পড়বে নিজে তো জানান থেকে পড়বে তার জান্নাত যারা করবে এদের জন্য আল্লাহ হাজার রাস্তা জান্নাতের রাস্তা দুই রকম করব বিভিন্ন আটান তোমাদের ব্যবসায় তো বোধ তুমি কুন্ন আবসায় তোমার কঠিন আজাদ থেকে বাঁচিয়ে দুনিয়ার ব্যবসায় থাকতে লাভ হয় অনেকের লোকসান হয় কিন্তু এই ব্যবসা সম্পর্কে ছয় মূলাম গ্রান্টি দিচ্ছেন যে তোমরা আজাদ থেকে জাহার নাম থেকে বেঁচে যাবে মানিক তো মালিক তিন তুজা হি নবী মি অনু তুমি তোরা ইমান অনু আল্লাহ ইমান এবং আল্লাহ তোমাদেরকে যে দান মাল দিয়েছেন সাময়িক মালিকানা পাহারা মালিকানা তো মূলত আল্লাহ অস্থায়ী মালিকানা দেওয়া হবে এই যান মাল নিয়ে আল্লাহকে করতে হবে কোরবানি পেশ হবে আল্লাহ কুরবানি কা যে যত কোরবানি করে করছে আল্লাহ আল্লাহ তালা থেকে ওই পরিমাণ মকান তারা অন্তত সালাম তাদেরকে এত কষ্ট করার ছিল তাদেরকে আল্লাহ অনেক বড় বর্তবান কিন্তু কোরবানিও এরকম কতক নদীকে করা দুই টুকরা করা আল্লাহ কতক নদীকে আল্লাহ করেছিলাম কাপেররা এমন ভাবে চিরছে বস্তর থেকে নিয়ে হাঁট্টি পর্যন্ত পুরা শরীর यहां देखा तुरा नबी के विशाल माले दीद नबी आल कलम सारा जीवन कुरबानी सबसे सिरिया कुरबानी हो तय दिन प्रयता मान आनलो ना बाई दिल পাথরের আঘাত সারা শরীর সুতা পতার সাথে আটকায়বিয়ার পেউ পাহাড়ের আসল পাহাড়ের জিন্মদার ব্যস্ত আসল এ রসম তকলিফা ব্যক্তি পাঠে इशारा से को के इशारा करें पहाड़े बस्ती खुबी उर्वर बनाक लाभ सामने भूसर्ग बना तो আমি পাহাড়ের দিন বাজারিতে আছি আপনি বললেন আমি দুই পা মিলে গেল এগুলো কোন অস্তিত্ব কিন্তু হুজুরালের এটা গ্রহণ করলেন তিনি বড় জানার সাথে মাছ চাইলেন জাললাইলের মধ্যে করে দাও এরা আমাকে চিনতে পারে এরা আমাকে চিনতে পারে চিনলে এই ব্যবহার করতে হবে এবং তিনি এ বললেন আমি আল্লাহ তাইবার আশাবাদী আল্লাহ তালে এদের আহ্লাদকে দিয়ে আমার দিনের দাওয়াত পৃথিবীর দূর দূরান্ত করতে আশা ব্যক্ত করবেন এক সময় এরাও হবে এবং এদের আহ্বাদি আল্লাহ দূর দরাজ পর্যন্ত আমার ইস্টারের দাওয়াত হোসেন মোহাম্মদ বিন কাসেম সে সিন্ধু পর্যন্ত দিনের দাওয়াত কোসেন রাজা জাহিদকে কবল করে ওখানে ইসলাম কায়ম করবে ইসলাম কায়ম এক ধ্যাখ্যা এই পর্যন্ত ইসলামের তো অংশ বীর ভারতবর্ষের একটা এখন ভাগ হয়ে ভারতবর্ষে ইসলাম তো ঢোকায় দিয়ে গেল মোহাম্মদ বিন খাসিম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন খাতি সাকাফি সাকফি মানে কবিলায় বনু সাকিবের মানুষ কবিলায় বনু সাকিব কোথায় ছিলাম আর দ্বিতীয় যেদিন জবর্তক কুরবারে শেষ করছেন সেটা ছিল কুবুতের ময়দা যে টুপি কড়া এটা ভেঙে মাথার মতো ঢুকে গেছে আর বিশাল একটা পাথর মাথা নবীরা মাথা পিষিয়ে দেওয়া মাথায় যে তো লোহার ছিল এজন্য মাথা তো পিছতে পারে নাই ওইটা গড়ে আছে দাঁতের গল্প নিজের নাদের দাঁতের গল্প ওখান থেকে দাঁত হয়ে দন্তান হয়ে দাঁত শরীরের তীরের আঘাত একশ কাতক তীরের আঘাতটা কি অবস্থা রয়েছে এরপরও তো আবু দুজানা তো শেষ আবু তল্লা দুই হাত একদম বেকার রয়েছে হাত হাত দিয়ে যত কি লাগছে হুতুলের দিকে হাত দিয়ে ওনার দু হাত ধরা হয়ে গেল সারা জীবনের জন্য ওটা একদম বেকার থাকে আরেকজন সাত আবহা না উনি আল্লাহুলকে সহায় দিচ্ছেন যে হুজুরের শরীর উপরে উপর যত কি বেশি লাগছে পাথর আছে পথে সব উনি শহীদ এমনি গলাকাটি দেওয়া অনেকটা সব যুদ্ধ চলতে ছিল এক তলোয়ার আছে কারো ঘন্টা ঘুরে গেল সব খবর পাব কিন্তু তিন তলোয়ার আসতে থাকবে আজকে থাকবে মহাপঠিন স্বাভাবিক বলে সম্ভব করেন মৃত্যু পর্যন্ত লড়েন নাই উনি তো লাফালো পড়ে যেতে পারছেন হুদুরস্ক এর পরে তো বন্ধু তারা বেকার হয়ে গেছে কেউ কোন শহীদ হয়ে গেছে এরপরে হুদুরস্কিলে একশোর মতো জখম লাগলেন মাতা ভাঙছে তার ভাঙছে এই কুর্বানি কেমন কিন্তু আল্লাহ ওনাকে এত বড় মর্যাদা দান করছেন কোরবানি সেরকম দিচ্ছেন কোরবানিও সেরকম দিচ্ছেন কারো বলল বলল অপকাশ দে তার একজন বিরতিবত আমার বিরতিবস্থা দিলেন সেই কুরবানি যখন এর কোন নির্ব সাদা কলের কি দরকার ছিল যেহেতু আল্লাহ তাহলে ওনার কেস করতে বিরাট মর্যাদা লিখে রাখছে সেই মর্যাদার জন্য ওনাকে কোরবানি করতে আল্লাহ দরকার প্রত্যেকের একই ইতিহাস তাকে কোরবানি বেশ করতে হয়েছে নিজের গানের কুরবানি মালের কুরবানি ইজ্জতের কুরবানি আহ্লাদের কুর্বানি ইব্রাহিম কিন্তু ভোজা করে অনুমতি দেন উনি তো প্রস্তুত ছিলেন আল্লাহ হুকুম পালন করার আল্লাহ তরকারে বক্তবান আল্লাহ করার জন্য নিজের মধ্যে আল্লাহ জমিরের মধ্যে নিজের মধ্যে আল্লাহ জমিনে বসে আল্লাহ দিনকে বাস্তবায়িতার জন্য কুরবানি দ্বারা করছে আল্লাহ তাদেরকে হৃদায় করছেন এবং তাদেরকে উঁচু দান প্রত্যেককে ডানও দিয়েছেন কম বেশি মালও দিয়েছেন ডানও দিয়েছেন মালও দিয়েছেন এখন আল্লাহ দিন কায়ে করার জন্য আমাদের ডান কতটুক খরচ হয় আমাদের মাল কতটুক হয় এটা আল্লাহ মালু কোনো মেহনত কুরবানি রত্যেক সপ্তাহে আমাদের আমল্লা পেশ করা হয়েছে তোমার কুরবানি কলমিন করা সুযোগ নেই তাহলে এত মাকাম পাইল আমাকে দিলেন না চলবে না তোমার কোরবানি দেখো তুমি আল্লাহ দিলেন তো কি কোরবানি বেশ কথা ছ লক্ষ চা না তাদের কবর পাকা পাওয়া যেতেছে না কোথায় কোথায় পাওয়া যায় দুনিয়ার হানাতে থানাতে তাদের কবর পাওয়া কত বড় এই কোরবানি আমরা কত পেশ করতে পারছি তাই করতেছিলাম রমদানে আল্লাহ কিছুটা আমাদের দানের কুরবানি নিলেন আবার এই দিল হাজে কিছুটা মালের কুরবানি নিলেন দুই কোরবানি নিলেন क्तिगत पदे नहीं बारिश व्यक्तिगत दिन अल्लाह जमीन काय व्यक्तिगत ना हो अल्लाह दिन जमीन से देखते मिले देखते জিজ্ঞাসা এই উন্মত একা আমল করবে এর জন্য এই উন্মত না এর এই উন্মতকে ব্যক্তিগত আমল তো করতেই হবে আবার এটাকে দুনিয়ার মধ্যে পড়তেই চুনিয়ার আনাতে কেনাতে পড়তেই চ যেহেতু শেষ নবীর উন্ম খাতঈদ যিনি সমস্ত নবীদের সিল্মহল ফিল্মলের করার থাকে নাকি সেই নবির উন্ম সেই নবির উন্মত হওয়ার কারণে এটা সবার দায়িত্ব শিখেছে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব শিখেছে আল্লাহদ্দিন আল্লাহর করার জন্য বাস্তবায়ন করার জন্য তোমার ডালের কি কোরবানি আছে তোমার মালের কি কোরবানি আছে তোমার ক্ষতি তুমি মিলাও তোমার বিশ্বাস তুমি করো হাঁসের ময়দানে ডবিয়ালের সালা কথা না বলেন যে আল্লাহ আমি এত করে দান দান করে আমি কিন্তু আমার মজরা এটাকে আল্লাহ জমিনে কায়ব করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য তারা কোন কোরবানি করে নেই করার পারা প্রথম পৃষ্ঠা যাদের কোনো কোরবানি নেই খালি চাকরি করছে আর খাই ব্যবসা করছে আর খেয়ে নাই আল্লাহ জিন্লাহ জমিনে কায়েব তার উপরে আছে এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে চিন্তাই হালাল চাকরি ভালো কথা হালাল চাকরি ভালো কথা হালাল চাকরি কিন্তু হালাল করে হালাল যদি খেলেন পাশাপাশি করলেন আপনার দায়িত্ব বিশেষ হয়ে গেল তিনি এত তাকিফ করছেন দিনের কথাগুলো বলছেন দেখো নতুন অহিল বছর থেকে মানুষ হয়ে যাইবেন তোমাদের দা সবল হবে না এবং তোমাদের উপরে চতুর্দিক আজাদ আসবে সে আজাদ থেকে মুক্তি কোনো রাস্তা পাইবে না কিন্তু আগেই আল্লাহ দিনের জন্য কোরবানি বেশ আল্লাহ দিনের জন্য ভূমিকা রাখো যে আমরা এগুলো বলে আমরা কিন্তু পার পাব না আমি অমুক কাজে ব্যস্ত ছিলাম অমুক কাজে ব্যস্ত ছিলাম ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম আমি আমার মন্ত্রিত্ব সামলানোর জন্য ব্যর্থ ছিলাম এইগুলো আপনার কাছে কোনো জবাব হবে আমি যেটা দায়িত্ব দিয়েছি সেটার কোনো খবর নেই আমার দায়িত্ব মানে ওটা নিয়ে ব্যস্ত ছিল কেন তোমাকে কে ব্যস্ত হইতে আমি তো খালির মালিক আমি তো ওখানে দায়িত্ব দিন দেখো খবর নেই আর তুমি দায়িত্ব বলেন মানুষের অবস্থা নেই নামাজ আসার টাইম নেই বয়ানে নেই বয়ান না দুবাসে আসেন অনেকে ওই নামাজ শুরু হওয়ার সময় নামাজ শুরু হওয়ার সময় এত ব্যস্ত এত ব্যস্ত যখন তুমি খুব ব্যস্ত কি ব্যস্ত এক চায়ের দোকানে বসে বসে টেলিভিশন দেখতে দে আর কখন পারবেন তা আল্লাহ দিনের জন্য সময় দিবে এটা আসেনি পকেটের পয়সা দিয়েছে ধান ধান খরিদ করতেছে টেলিভিশন দেখতেছে চা খাইতেছে ঘন্টাকে ঘন্টা এর জন্য সময় দিতে পারের জন্য তার কোনো মেহনত নেই ইমান কি জিনিস ইমান কত বড় মূল্যবান জিনিস এই বুঝ নেই প্রতি বিশ্বাস দুর্বল আকার আছে কি না বিশ্বাসটাও দুর্বল কাতার কথা করারা বলতো যে আপনি কে আমাকে আমার করেন আমাদের বিশ্বাস তো হয় না হালকা ধারণা হয়তো অসুবিধা নেই হইলে এখানে যেন আমাদের অনেক মাল বললো দেখতেছেন সব এখানে আমাকে কি সুন্দর তাদের কথা করছে যদি হয় আমাদের এই লোকজন এই লোক বল জনবল ধনবল সব আমাদের আমাদের সেই দিনের জন্য সময় বের করছে রাজি নেই গুণার ঘন্টা কি ঘন্টা সময় দিচ্ছে গুণা অথচ আদর্শ আমাদের তো মুসলমান বাবা আমরা কি বাঁচতে পারবো আসার ময়দানে সিপাসিত অবস্থায় তো সবাই দৌড়াবে হাউজে কাউকে বিরাট এক গুরুপকে ক্রেষ্ঠারা ভাগাই দেন ভাগাই দেন তারাও কিন্তু মুসলমান হাউসে কাউকে দিলেন মুসলমান হিসেবে আল্লাহ রসুল তো জানেন না তিনি কোন গায়ক জানেন না বিশ্বাস করে তাদের ইমান নষ্ট হয়ে বিশ্বাস করবে তাদের ইমান বাতিল তো মুসলমানের সুরতে দেখে আমাদের সোজ ফরিয়াস করবেন আমার উন্মতর মতো এদেরকে আসতে দেওয়া হচ্ছে না কেন আল্লাহ পক্ষ থেকে জবাব আছে আপনার জানা আপনার দুনিয়া থেকে আধার পরে এদের অবস্থা কি ছিল আপনি তো জানেন নাকি পরিবর্তন করবেন আপনি যে নমুনা দেখে আসছিলেন এই নমুনার সাথে আপনি কত সম্পর্ক দিল অনলাইন জব দিবেন নাম তো আসতে মুসলমান বলে মুসলমান বল তো দেখা যায় মতো মনাফেখাও থাকবে মুসলমানদের বললে মুসলমানদের মধ্যে লেবাস মুসলমানদের মধ্যে কিন্তু সব আখ্যায় দিয়ে আল্লাহ হাবিব করবেন এই জবাব জানেন কোন কুমানি নেই আপনার দিনে চলেছে কোন কোরবানি করে নাই বলেন আপনার দিনকে জবাই কষ্ট এলেন সকাল সকাল দূর হয়ে যাও দূর হয়ে যাও দুজন নিজেই জন এই কষ্ট করে যে রেখে আসছে না আর তখন আমার হয় বিভিন্ন বাহানায় সেই দিনের থেকে দূরে তুলে তাহলে এই উন্মতামত আমরা যেগুলো উজুহাত খাড়া করি চাকরির উজুহাত চাকরি থাকবে ব্যবসা উজুহাত বিভিন্ন দুনিয়াবি জরুর আমি বিল্ডিং বানাই দিচ্ছি যেমন কেমন তিন দিনের জন্য এক একজন এক উজুহাত এ উজ্জ্বল রেখায় না দিনের কাজ করে না কোরআন সয় করে না নামাজ করে না হজে যায় সবটা জন্য আমাদেরকে সময় বের করতে হবে দিনের জন্য কোরবানি বের করতে হবে এবং নিজেকে প্রস্তুত রাখতে হবে প্রস্তুত আজকে রাত্রে আল্লাহের যদি ডাক্তার আমাকে আসো তো ডাক্তার কত জিনিস করবেন কি আসত আমার জন্য কি আনছে আমি কি জব দিব সেটা প্রত্যেককে জিনিস করা হবে আমার জন্য কি আসতো আমার জন্য মানে আমার দিনের জন্য আমার জন্য কি আসতো মানে আমার দিনের জন্য কি কুরবানি করে আসছ আমার দিন দুনিয়াতে টিকে থাকুক কাছে আমার দিন পেয়ে যাক এর জন্য তুমি কি করে আসাইকে জিজ্ঞাসা করতে আমরা দিতে না পারি আপনি আমি করে মানুষ ছিলাম করে হ্যাঁ দেশ করে আমি ধরি হয়েছিলাম হয়ে একটা বিল্ডিংও এই জব আমি গরিব ছিলাম গরিব হয়েছে খালি ধনী হয় নাই আবার তার সুন্দর এগুলো করে বানায় আল্লাহ মাফ করবেন বিল্ডিং বানানোর দায়িত্ব কাউকে কোন আয় দেওয়া হয়েছে বিল্ডিং বানানোর দায়িত্ব গাড়ি কেনার দায়িত্ব কোন আছে কাউকে দেওয়া এটা কাজ চাওয়া হবে সেদিনে সিমেন্টের গাড়িতে লেখা দেখলাম জন্ম সিমেন্টের গাড়ির আমাদের প্রত্যেকে একটা বিল্ডিং তৈরি সিমেন্ট কোম্পানি সবাইকে দেওয়া দিচ্ছে আমাদের জন্মই দেওয়া একটা একটা বিল্ডিং তৈরি করা হয়েছে আপনি যদি না তৈরি করতে পারবেন আপনি আল্লাহ জব দিয়ে করতে পারবেন আমরা বিল্ডিং করতাম দেখেন প্রত্যেকটা বেহু দেবা মনে বরদিন ওই বরদিনের দাওয়া দিচ্ছে প্রত্যেকটা বরদিন তোর বরদিনের দাওয়া দিচ্ছে আর এই উন্মুখকে বাঁচানো হয়েছে জান্নাতের দাওয়া দেওয়ার জন্য জাহানন্দে বাজানোর জন্য আমরা থাইল্যান্ড এই হাতে গনার কয়েকটা বুড়া বাদবেন আর মেয়ে কেউ আর কোনো মনে দায়িত্ব মুক্ত কি হবে এই এজন্য আল্লা দেওয়া দাম আল্লাহ দেওয়া মাল তা রাস্তাটাই করতে হবে একটা ব্যক্তিগত ইবাদক আর আল্লাহ দিন কিভাবে আমার পরবর্তী জেনারেশন পায় পুরা দুনিয়ার মানুষ এই দিন কিভাবে পায় এর জন্য একটা করবেন তুই রকম করতে পারিনি কিন্তু কাফের এই কথাটাই বলতে আমরা জানিস্ট করি সব তোমাদের কাছে পৌঁছে দিচ্ছ সব আর তোমরা জান্নাত বসে রয়েছ তোমরা জান্নাত বসে রয়েছো জান্নাত কেমনে পাওয়া যায় এই বুদ্ধি তোমাদের কাছে আছে এই এলএম আল্লাহ তোমাদেরকে দিছে এই এলএমটা তোমরা দুনিয়ার বাসীর কাছে বসে দিব না যে এই কাজ করলে জান্নাত পাওয়া যায় বসে দিচ্ছ না আমরা আসারে ময়দানে তোমাদের বিরুদ্ধে নালিশ করা নালিশ করবে সাহেব নবীলা এই জন্য দুই লাইনে কোরবানি করতে হবে ব্যক্তিগত আদল সুন্দর করার জন্য আর আল্লাহ দিনকে আল্লাহর জমিনে কায় করার জন্য এই মতের দুদা দায়িত্ব কেউ এই আশা আমি ব্যক্তিগত চিন্তারি দিয়ে ভেসতে চলে যাব এই উন্নত ব্যক্তি মানুষ আগের একের পাঁচ নবী আছে এক জমানা এক হাজার নবী প্রত্যেক বছরের জন্য ভিন্ন নবী একজন নবী মারা গেছে সকালে মারা গেছে এক ঘন্টার মধ্যে আর একজন নব নবীতে খালি ছিল নবী কিন্তু আমাদের নবী চলে গেছে আর কোন নবী আসবেন ইস্যাল চালা আসবেন নবী হিসাবে আসবেন উনি আসবেন নবাস করতে আসবেন না এই উন্মত একজন সদস্য হিসেবে আসবেন উনি এর অনেক বড় অনেক বড় দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিন সম্পর্কে জানতে পার নিজের জন্য মেহনত করে নিজেকে মমিন বানানোর জন্য বা আল্লাহর জমিরে দিন কায়েম করার জন্য যে কোন আগল কবুল করার জন্য আল্লাহ রসুল আরো দুটো সক্ষ রাখেন একটা হল ওর বার্ষিক নমুনা আল্লাহ রসুল যে নমুনা রেখে গেছেন ওই নমুনা হচ্ছে হল আপনি নতুন একটা নমুনা কায়েম করলেন হবে নতুন কোন নমুনা চীন কায়ে কেন যায় না আপনার কথাগুলো টেলিভিশনে বললে হ্যাঁ সারা দেশের লোক যাচ্ছে আপনার না যাওয়ার কারণে না অনেকে বলে দিল কেন যায় না যায় না যে আল্লাহ রসুনদের রূপরেখা রেখে গেছেন যে ওইটা না ওটা না ওটা গুণার আড্ডা খানা ওখানে পুরুষ যাবেন সহজ কেটে বলল তার ছবি মহিলারা দেখল কোন মহিলা গেল ওখানে সংগ্রাম করছে তার ছবি পুরুষরা দেখল আর গাছ নাই তো সেই বেহায়া বা অশ্লীলতা আছেই এর তো শেষ নেই পুরা জন্তু জানোয়ারের খাবার কোন সঠিক মেজাজের মানুষ তার রেজাব আছে তবিয়াত আছে সেটা বদল করা কিন্তু মানুষজন প্রচুর স্তরে মেনে মানে জন্য বরদাস্ত করা সহজ মানুষ যখন মনুষ্যতে নিস্তর সেটা বরদাস্ত করতে পারবে এ সমস্ত না যায়ক জিনিস খারাপ তার একের পরে খারাপ একের পরে খারাপ মনে গুণার মধ্যে ডুবে আছে তো যে কোনো কোরবানি আল্লাহ দরবারে পাঠ করাইতে হলে মঞ্জুর করাইতে হলে জিনিস একটা হল বার্ষিক আকৃতি আল্লাহ রসুলকে আকৃতি রেখে গেছে ওটার সাথে হবে কোন আলে যায় তিনি দিন কাহিনিসে রেখে গেছেন ওর মধ্যে কোন গুণান বিস্ফ্রম নেই নির্ভিসা নিবাদক নির্ভিসার নিবাদ তিনি দিন কায়ে করার কোন পদ্ধতি এরকম বলে যান নাই যে ওই পদ্ধতিতে দিন আমাকে কিছুটা গোাগার হতে হবে এরকম ওইখানে দেয় গোনাগার হয়ে মানুষকে দিনের দাওয়া দিবেন এটা দিন হবে দোকানের নমুনা সাথে মিলবে না কেউ গেল সিনেমা কথা হলে আমি ওইখানে সংক্ষিপ্ত লিখতার দিয়ে সবার স্কিল করে দেখতে গেলে অ্যালাউ ওই জায়গার মধ্যে দিনের কথা বলাও না চাই এবং বাথরুমের ভিতরে কোরআন তেলাও নিষেধ টয়লেটের মধ্যে কোরআন তেলাও দিকে রাখার নিষেধার ভিতরে দিনের দাওয়াত দেওয়া নিষেধ দেওয়াও একটা দেয় না সাধু যায় আমার দিন নষ্ট করে আমার দিন নষ্ট করে আমি দিন কায়ে করব আমার নিজের দিন নষ্ট করে দিন কায়েম করবো হ্যাঁ কমন সব গরিব গলা কাটে টাকা লয় আসে গরিবদেরকে বিলাই দেয় দেখতে তো ভালোই হল গরিবদের কত খেদমত করলো আর গরিজকে গলা কাই গরিবদের খেদমত করলো দেখ দিন হবে দিন যদি মানুষ কত করা লাগত বড় যদি কত করে গরিবদেরকে বিলায় দিতে দিনের সাথে কোন সম্পর্ক সরকারি মাদ্রাসা আছে সব মিথ্যা লিখতে হয় তার বাংলা সরকারের টাকা তুলতে হয় এখানে সব ঘুর এই করে কিছু লোক এই ইংরেজের তৈরি এই মাদ্রাসা চালাই করতেছে না আমি ছাত্র সংখ্যা মিথ্যা লিখলাম শিক্ষক মিথ্যা একসাথে পড়াই দিলাম ওরা পড়াই দিতে যুবক যুবতী একসাথে ওদের একসাথে বসাও না যায় পিতার জন্য ময়েগুলো দেখতেছে এটাও হারাম হারাম এক জায়গায় টাকা তুলতে ঘুষ দিয়ে ঘুষ এবারে হাজারা আরাম করে নাম দিতে কি মাত্র নাম দিতে এখানে নিজেও ঢোকার মধ্যে আছে পুরো জাতিকেও মধ্যে হবে ওদের মাত্র দিনের কাজ তাহলে এখানে কোনো গোনা থাকতো গোনা ইবার সুতরাং গোনা হবে কোন ইবাদতের সাথে গোনা মিলতে পারে গুণা মিললে ওটা ইবাদত থাকে না ইবাদতের সাথে গুণা মিলাই দিবেন ওটা ইবাদত থাকবেন দুধের সাথে চীনা মিলাই দিলে দুধ থাকে না চীনা হয়ে যাবে নাতাজ হয়ে যায় ইবাদত পিওর ইবাদতের মুখলুদ্দিন আলাহুদ্দিন দিন কেউ আল্লাহ জন্য করতে বলা হয়েছে আল্লাহ জন্য করতেছে আল্লাহ জন্য করতে হলে মিথ্যা লেখা জন্য বিভিন্ন জায়গায় এইভাবে যেখানে দেখা যায় আল্লাহর কথাও আছে আর জোনাও আছে না যত ভণ্ড দিন দেখবেন এখানে খুব ঠিকই আবার ঢোল কার বৌ কার স্বামী একসাথে বসে দিকে দিন হয় আবার সেখান থেকে পীর হ্যাঁ সবার মাথায় বুদ্ধি দিচ্ছে বুকের মুখের আমার বলতেছে আমার চিনি রাখবো ভালো করে আমার আমি সব সময় হয়ে পিঠা পানি হয়ে যাবে পানি হয়ে যাবে ইয়ার আপনি আল্লাহ থাল্লা মত করতে থাকবে নবীরা করে আর উনি সবাই দেখতে বেরিয়ে ভেসতে এসব ভন্ডামি আর সেখানে সব শিক্ষিত লোকেরাছেন গ্রাজুয়েটে গ্রাজুয়েটে কি শিখল এটা আপনা সর্বনিম্ন পুস্তক নেই সর্বনিম্ন পুস্তক দিন না এটা মহিলারা করছে এটা ঢোল বাজানো হইতেছে তবলা বাজানো হয় না এবং এক এক জায়গায় বসে করেন এক জায়গায় বসে করেন তাতে নিষেধ না এক জায়গায় একশো লোক ইসলাকের নামাজ পড়ল নিষেধ হবে এক জায়গায় একশো লোক ইস্তাকের নামাজ পড়লো নিষেধ হ্যাঁ যদি একশো লোক যদি নামাজ চায় এক জায়গায় বসে একশো দল না যদি একজন আপনি শূন্যত নমুনা পাল্টে দিলেন শূন্যত নমুনা করে নেই দূর শরীফ একাকা পড়ার জিনিস দূরস্বরীফ একাকা পড়ার জিনিস ওখানে একজন কি ইমাম বানিয়ে দিলেন এক জমা নায় দেওয়া পাশের এক মসজিদে বেদার্থীরা খুব মেলা করল মেলা পরে তো শুনে শূন্য দেবার বয়ান কোন শহীদ রোধ শিখাই দেওয়া হোক সেটা প্রত্যেকে এগারো হয় গোটে দিয়ে শহীদ মিল আল্লাহ বয়ন কর যে কোনো মিল খাওয়া শুনত ঘুমানো মসজিদে ঢোকা শুনত বের হওয়া শূন্য যে কোনো সুন্নত বয়ঙ্কর বয়ঙ্কর তো তার লোকরা শহীদ রোধ জানে তো ভালো